আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত দর্শক শ্রোতা আমরা হাদিসের বৃত্ত বিশ্বময় তার সম্প্রচার বা সম্প্রসারণ এ ব্যাপারে আপনাদের সামনে ধারাবাহিক পর্বভিত্তিক আলোচনা উপস্থাপন করছিলাম এ পর্যায়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি এমন একটি পর্ব এই হাদিস যা ইসলাম ঈশ্বরিয়াতে অনেক অনেক গুরুত্বের দাবিদার মৌলিক গুরুত্বপূর্ণ একটি বিষয় এই হাদিসও কিন্তু সব সময় তার স্বচ্ছতা এবং ত্রুটি মুক্ত অবস্থা বজায় রাখতে পারেনি সমাজের কিছু দুর্বৃত্ত মানুষ ইসলামের মধ্যে ভেজাল ঢোকানোর জন্য ইসলাম আবির্ভূত হওয়ার পর থেকেই এ করিম সাল্ল আলী ওয়াসলামের জামানা থেকেই ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এক দল দুর্বৃত্তরা চেষ্টা করেছে কিন্তু নাবিজির জীবদ্দাসে সেটা সম্ভব হয়নি এবং তারপরে সুফতপ্রাপ্ত খোলাফায় রাসও সেটা আপনার সর্বসাকুল সম্ভব হয়ে ওঠেনি কিন্তু পরবর্তীতে যখন ফেতনার যুগ শুরু হয়ে গেছে তখন কিন্তু এই দুর্বৃত্ত মানুষগুলো ইসলামের সুমহা ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে আদিস জাল করেছে এবং জাইফ আদিস সমূহ সহি হিসাবে সমাজে চালু করতে চেষ্টা করেছে আসুন আজকে আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলীর কাছ থেকে সেই হাদি জন এবং শেখ শহীদুল্লাহ খান মাদানি আসলাম এবং রয়েছেন শেখ আব্দ ইউসুফ আসসালাম আর উপস্থাপনে আমি জাহাঙ্গীর আলম সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনি যে প্রসঙ্গ উপস্থাপন করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ আজকে মানুষ যারা আমরা जानातर पथे चलते चाय जहां नाम मुक्ति पे चाह जार फलम अबादतगुली क्षकर्म जा चेष्टा करुष क्षतिग्रस्त है तक जो विशुद्ध दलिले आलोके अबादतगुली सम्पादन करते पिछने एक बड़ समस्या हल हादिस ग्रहण कर ठीक কিন্তু সেই হাদিসটি হয়তোবা দুর্বল হয়ে গেছে অথবা সেই হাদিসটি এমন জাল বানা বানাটি হাদিস যার ফলে সে যতই কষ্ট করে পরিশ্রম করে আবাদত করুক না কেন সেই বানাওটি প্রমাণের উপর নির্ভর করে আবাদত করার কারণে সোয়াব দূরের কথা তাকে হতে হয় আরো গুণাগার আরো গুণাগার মুক্তি তো দূরের কথা তাকে হতে হয় আরো ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত তাই এই গুরুত্বপূর্ণ পর্বটি এর ইারা ইিত আমাদেরকে দিয়েছেন তিনি বলেন যে হাদিস মুসলিম বুখারিতেও এসেছে মানুষরূপাল মিথুক তারা মানুষকে বহুরকমের রকমের হাদিস শোনাবে কিন্তু যেগুলি আসলে বাস্তবে কোন হাদিস নয় হাদিসের নামে মিথ্যা কেন তারা এগুলি শোনাবে কারণটা কি তাহলে আমরা একটি হতে বানিয়ে সমাজে উপস্থাপন করেছে আর তার সম্পর্কটা বরং স্বার্থ হীন স্বার্থ করে শুধু রাসুল নয় বরং আল্লা সুবাহ দিকে সম্পৃক্ত করেছে যেমন বিবরণটি যেমন সমাজে ভূমিকা যেমন সমাজের প্রসিদ্ধ হাদিস যেটি বলা হয় কে বলছেন এটা কথা আল্লা কথা না এটি সম্পূর্ণ বানাটি জাল মিথ্যা ছাড়া কিছুই নয় ছাড়া কিছুই সম্পূর্ণ এটি জাল হাদিস কিন্তু এটি সম্পৃক্ত করা হয়েছে কার দিকে আপনার কাছে জানতে চাইব মূলত যে অনেকগুলো কারণে জাল জাল করেছে বা কারণ ঘটেছে যদি দুই একটি কারণ আমাদেরকে শোনাতেন যে কি কারণে মানুষ হাদিস জাল আলহামদুলিল্লাহ शुक्रिया जजाकुमल्ला खैर आस गुरुतपूर्ण विषय पर क्यों ना हादिस जख जाल प्रमाण हो तक इटा स्पष्ट बुझे एट रसल नासमोदन न कथा नदी तरह मानुष गुनाकार এইজন্য মানুষকে জাল হাদিসের কারণও জানতে হবে জাল হাদিস কোনটিসেরা জানতে হবে বেশ কিছু জাল হাদিসের কারণ রয়েছে তার বড়ো বড়ো দু তিনটি কারণ দেখা যায় একটি কারণে যা হাদিস মানুষ জাল তৈরি করেছে তা সরকারি চাপে সরকারের পক্ষ থেকে সরকার এই সুবিধে চেয়েছেন বা এই সুবিধে চেয়েছেন বা কিছু মানুষ সরকারকে খুশি করতে চেয়েছেন সরকারের কাছে প্রিয় হওয়ার কারণে সরকারের কাছে প্রিয় হওয়ার কারণে সে কিছু হাদিস তৈরি করে তার সামনে পেশ করেছে আলীর কাছ দিয়ে ঢুকতে হবে তার মানে উনি দরজাতে আছেন সব বিদ্যা আলীর কাছে আছে এটা সরকারি লেভেল একটা হয়ে থাকে আরেকটা কারণে মানুষ হাদিস জাল করে আপনি যেটা বললেন তাহলে হাদিস জাল হওয়ার একটা কারণ হচ্ছে খলিফা ছিলেন তেমন একজন তো তিনি কি করছেন একদিন বসে কবুতর এর খেলা দেখতেছেন কবুতরের খেলা দেখতেছেন ঠিক ওই মুহূর্তে জাল করার খুশি ইসলাম ইয়াসলিন ওয়া নেই শুধুমাত্র ঘরার প্রতিযোগিতা রয়েছে তীরের প্রতিযোগিতা রয়েছে এবং পাখির প্রতিযোগিতা মূলত আল্লাহ থেকে তাহলে জানা আহিন এই শব্দটিকে নিজের মন যোগ করে দিলেন তাহলেই জাল হাদিসে এই হাদিস থেকে তাহলে এটাও বোঝা যাচ্ছে যে কোনো হাদিস করার জন্য সম্পূর্ণটাও জাল হতে পারে যেমন মানুষ ব্যক্তি স্বার্থে নামে বেগুনের ব্যবসায়ী বেগুনের ব্যবসায় বেগুন যেন বাজারে বেশি বিক্রি হয় তার ব্যবসাটা যেন উন্নত মানের হয় সেই জন্য একটা হাদিস করলেন জি যে বেগুন মানুষ যদি খায় তাহলে তার এই উপকার হবে এই সুবিধা হবে তারাই বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে মুসলিম গ্রন্থের ভূমিকাতে আছে তিনি বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন তার যারা যারা হয়তো কারো কাছে হাদিস যেমন ভাবে আমরা ওই মিলাদের হাদিস গুলি আপনার মিলাদের হাদিস তৈরি করেছে প্রায় দুই শত মত জাল হাদিস আছে আপনার মিলাদ আল্লাহ সাল্লামের জন্মদিবস এইভাবে তারা ভেবেছে যে এখন মানুষ সামাজিক ভাবে বিভিন্ন কাজে লিপ্ত কোরআন তেলোয়াত করছে না সে নিজের উপরজনে লিপ্ত মানুষ এখন তাসবি তাহালিল জি করছে না মানুষ অন্য কাজে লিপ্ত শ্যাম পালন করছে না অন্য কাজে লিপ্ত বিজ্ঞ আলোচক মন্ডলীর কাছে আবারও আমরা ফিরে আসব বিষয়টি নিয়ে ততক্ষণে সুধি দর্শক শ্রোতা আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটাই হচ্ছে বিধানের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা রাজাক।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 आलिम संसर्गे बुधवार रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टाय बांगे पीस टी बांगल्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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলিহাসাল্লামের সন্নাতে অভ্ভাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন ধর্মের প্রতি আগ্রহী করার জন্য আমলের প্রতি আগ্রহী করার জন্য মানুষ হাদিস জাল করেছে তার অনেক দৃষ্টান্ত আছে যেমন একটা দৃষ্টান্ত যে মানুষ পিতা মাতাকে যদি ভালোবাসে তাহলে তার ফলাফল যেন সুনজরের দেখে তাহলে তার জন্য একটা কবুল হবে এমন ভাবে বানালো সাহাবিদের উপরে সেটা চাপিয়ে দিল তখন সাহাবিগণ বললেন আল্লাহল কেউ যদি পিতা মাতার উপরে খুশি সম্পূর্ণ বানা হ্যাঁ এখানে আমার একটা কথা বলে রাখতে পারি যে পিতামাতার পায়ের নিচে বা পায়ের পাশে জান্নাত এ কথা ঠিক এবং ওই কথাটিও ঠিক যে পিতামাতা হচ্ছেন জান্নাতের মাধ্যম জি তারা দিনদার ব্যক্তি দিনের কল্যাণের ভুল দিনের কল্যাণের কিন্তু তাদের চিন্তাটা ভুল যেমন একজন ব্যক্তি নামটি এই মুহূর্তে আমার মনে হচ্ছে না তিনি দেখলেন যে মানুষ করান চর্চা করান তেলাওয়াতের দিকে একটু হয়েছে বিভিন্ন ফেঁকি মাসাল এইগুলি নিয়ে একটু বেশি তখন তিনি নিজে স্বীকৃতি দিয়েছেন তিনি বললেন যে মানুষকে এই চিন্তা থেকে করমুখী করার জন্য আমি ১১৪টা সোরার নামে একশত চোদ্দটা হাদিস আমি তৈরি করলাম মানুষকে এদিকে আকৃষ্ট করার জন্য যাতে মানুষেগুলি শুনে এদিকে আকৃষ্ট হয় করান পড়া শুরু করে এজন্য এই জন্য আসলে ফজিলত সংক্রান্ত যে হাদিসগুলি যারা দিনদার মানুষ তারাও হাদিস তৈরি করেছেন জি তৈরি করেছে অতএব দিনদার হোক আর যাই হোক আল্লাহ রাসুল সাল্লাম বলেন মানকাজি বা আলাইয়া কিন্তু পরিণতি খুব আমাদের বিষয় আমি একটু সতর্ক করতে চাই আমাদের সমাজে কিছু ভাইরা আছেন যারা ফজিলতের ফাজাইলের হাদিস একটু বেশি গুরুত্ব দেন তারা আসলে বাস্তবে কেন গুরুত্ব দেন তারা বিশ্বাস করেন যে একজন বেনামাজি মানুষকে একটা মিথ্যা কথা বলেও যদি আমি নামাজি বানাতে পারি তাহলে ভালো কাজ হলো এটা হলো তাদের বিশ্বাস এই বিশ্বাসের কারণে তারা তাদের নেশাবে ফাজাইল আমলের নেশাবে এটা আপনার আশা কিন্তু আল্লাহর রসুল সাল্লামের নামে মিথ্যা বলে আপনার স্থানটাকে আপনি জাহান নামে নির্ধারণ করে নিচ্ছেন এই ভয়টি আপনার নাই হওয়া সুতরাং মানুষ भूल्ट कर दया देखान हादी जाल कर हदीस एस क्यों जो मागरीबर छयत आदाय बारो बचर जी तब এবং এই আমলের প্রতি উদ্বুদ্ধ করছে যে আপনারা সলাতুল্লা পড়েন মাগরীবের ফরজ সালাতের পরে ছয়ক সলাত পড়েন এটা একটা মানে রাসুল সরাই প্রতি আপত্তি নেহাত অন্য কথা এই ঘটনাটা আপনার রহমতুল হাদিস গ্রন্থ যেটা হিব যে এখানে বিস্তারিতে দেওয়া আছে এটা একটা বানাওয়াট পরবর্তী মানুষের বানাওয়াট কাহিনী রাসুল সাল সাল্লামকে এইভাবে রহমতুল্লাহ আলমিন দেখাতে হবে যে উনি দেখলেন प्रयोजन तक रसुलबी देखे तरह दयालो ठीक থাকছি বাধাই থাকছি তুমি যাও তোমার বাচ্চাকে সম্মানিত করতে তিনি রহমতুল আলামিন। কিন্তু পক্ষে এটা যে তার জন্য মানহানিকর বিষয় মানহানিকর বিষয় ভাবল না হ্যাঁ এবার আল্লাহ রসুল ওখানে আছেন এই অবস্থায় শিকারে এসে দেখছেন কি ব্যাপার ও প্রাণী গেছে আসবে আসবে তো অবশ্যই এবার প্রাণী ওখানে গিয়ে বাচ্চাকে বলছে তুমি তাড়াতাড়ি দুধ পান করো দিনির নবীকে আমি এভাবে আটকে রেখেছি বাচ্চারা পাল্টা বলছে যে আম্মা এখন আমরা দুধই পান করব না চলেন ওখানে এবার দেখা যাচ্ছে বাচ্চা এসে নবী পাল করে দিচ্ছে মানুষের ইমানে যখন খলল এসে যায় খল দুর্বলতা এসে যায় তখন কি হক হতে পারে আর কি না হতে হতে পারে এটা তোর বাসাই করছিল প্রয়োজনও মনে না। অথচ পরকাল ভয়াবহ যারা ইসলাম বিদ্বেষী তারাও হাদিস জাল তৈরি করে থাকে মুসলিম সমাজকে ধোকায় ফেলার জন্য তার সাথে আরো একটি গুরুত্বপূর্ণ যে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস জাল করার কারণ সেটা হচ্ছে যে করেছে যেমন পাওয়া গেছে শিয়াদের পৃথিবীর বুকে সবচেয়ে জাল হাদিস যারা বেশি তৈরি করেছে নিজের সমাজ নিজের যে এটা হলো শিয়া সমাজ এ শিয়ার সমাজ ঠিক একই ভাবে মাঝাব যেগুলি আমাদের সমাজের চারটি মাঝাব এই মাঝহ কেউ প্রসিদ্ধ করার জন্য যেমন একটি হাদিস তৈরি করা হয়েছে নবী সালাম তিনি নাকি বলেছেন যে কি হবে একজন ব্যক্তি বের হবেন জন্ম নিবে সিরাজি সিরাজী আবু হানিফা রহমা উম্মতের আলোক বর্তিকা আর এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট নিজের মাঝাবকে সুপ্রতিষ্ঠিত করার জন্য অপর মাঝাবকে দমানোর জন্য এই ধরনের বানাওটি মিথ্যা দাজ্জালি কথাগুলিকে তৈরি করা হয়েছে এবং এই বিবরণটা একটা উল্লেখযোগ্য গ্রন্থমার দেখুন অপরজনকে এইভাবে জঘন্যতম হীন পর্যায়ে নিয়ে যায় এই কথা সুতরাং জাল হাদিস তৈরি এটা একটা অন্যতম কারণ অন্যতম বরং এই দলাদলি ও বিভিন্ন এগুলি এটাই একটি বড় ধরনের কারণ জালের কারণ গুলি আমরা মোটামুটি কিছুটা উল্লেখ করলাম জয়ীফের কারণ গুলি কিন্তু হুবু এই রকমই নয় এরকম নয় অত বানাউটি বিষয় নয় সংক্ষিপ্ত ভাবে বরং কিছু আমরা আগেই বলেছি عبد الله بن مبارك رحمه الله বলেন لا ول الاسناد لا قال من شاء ما شاء যদি ইসনাদ না থাকতো সনদের বিষয় না থাকতো যার যাই চাইছে সেটাই তা বলতো সুতরাং হাদিস বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে বা জাল জয়েফ চিহ্নিত করার ক্ষেত্রে সনদের গুরুত্ব রয়েছে এই সনদে যে সমস্ত সূত্রে যে সমস্ত সাহাবী থেকে তাবেঈ তার থেকে তাবে তাবেঈ তার থেকে তারপরের ইশর এই যে বর্ণনা এই বর্ণনার যে সূত্র এই সূত্রের মাঝে যারা বর্ণনা করেন একজন আরেকজনের কাছে তাদের কারো দুর্বলতার কারণে জাল হয়ে যায় জি জি আর যদি দুর্বলতা অথবা স্মৃতি তার দুর্বলতা ভুলে যায় অথবা তার মানে সন্দেহ বিষয়টা বেশি একটা মনে করে আর একটা বলে এই ধরনের যখন বর্ণনা মাঝে পাওয়া যায় যার কারণে মনজ্ঞ আলোচনা যা আপনারা করলেন তার আলোকে আমরা উপলব্ধি করতে পারছি যে এখানে জালটা হচ্ছে বেশি মারাত্মক ক্ষতিকারক চাইতে আল্লাহ আমাদের সকলকে জাল ও জঈফ হাদিস থেকে পরহেজ করে বিশুদ্ধ হাদিসের উপরে আমল করা তৌফিক দান করুন আমসলমিন আসসালামুকাত